ইবনু উমার রদিল্লাহ তালাহতে বর্ণিত যে নবী সাল্লাহাম সাওয়ার হয়ে পাদানিতে পা রাখার পর উঠটি দাঁড়িয়ে গেলে জুল হুলাইফা মসজিদের নিকট তিনি ইহরাম বেঁধে নিতেন